আবু হুরার্ন বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম আমাদের নিয়ে জুহর বা আসরের সালাদ আদায় করলেন এবং সালাম ফেরালেন তখন জুল ইয়াদ রদিল্লাহ তোলা তাকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ রসুল সালাদ কি কম হয়ে গেল নবী সাল্লাহু আলহিসাল্লাম তার সাহাবিগণকে জিজ্ঞেস করলেন সে যা বলেছে তাকে ঠিক তারা বললেন হ্যাঁ তখন তিনি আরো দূর আকাশ সালাদ আদায় করলেন পরে দুটি সাজদা করলেন সাদ রহমাতুল্লা আল্লাহি বলেন আমি উরাহ ইবনু জুবাইর রহমতুল্লা আলাহীকে দেখেছি তিনি মাগরীবের দুরাকাত সালাত আদায় করে সালাম ফেরালেন এবং কথা বললেন পরে অবশিষ্ট সালাত আদায় করে দুটি সাজদাহ করলেন এবং বললেন নবী সাল্লু আল্লাহ সাল্লাম এরকম করেছেন